لا شريك له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا সুহ মোহাম্মদিন ফিল ওসল আলা জসদি মোহাম্মদিন ফিল জসাদ وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى في مقام آخر وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী সংগঠন আল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিন বিহিত তফসিলুল কাল মাহফিলের সমাপনী দিবসের প্রথম অধিবেশন হজরতুল্লা আল্লামা জনাব সভাপতি সাহেব মোহতরাম মকাম ওয়াজিবুল এহতরাম হজরতুল আলামা একরাম সম্মানিত সুদী সমাবেশ আল্লাহ পাক রব্বুল ও শেষ পর্যন্ত মেহরবানি যিনি আমাদেরকে তিন আর ধর্ম ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মের উপর আল্লাহ পাক আমাদেরকে জন্ম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ধর্ম হিসাবে ইসলাম ধর্মকেই মনোনীত করেছেন এই ধর্মের জন্যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন যুগে যুগে আম্বিয়া ইকরামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন হজুরে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে নবুয়তের শুরু থেকে আমি নবী যখন আদম আের সৃষ্টি হয়নি নবুয়ের ধারা হিসাব মতো শুরু করলে হজুর আক্রম সাল্লাম থেকেই শুরু আবার হজুর আক্রম সালের মধ্যে এসেই শেষ সর্বশেষ্বেন সেটা আল্লাহ পাক আল্লাহ নবীন নামের মধ্যেও ইঙ্গিত করে দিয়েছেন আল্লাহ পাক রবুল আল্লাহ নবীর যত নাম রেখেছেন বিভিন্ন বর্ণনায় বিভিন্ন মতে আল্লাহ নবীর সিফতি নাম একশো পাঁচশো ছয়শ রিনের বরাত অনুসারে আল্লাহ নবীর সিফতি নাম এক আর আল্লাহ নবীর জাতি নাম হচ্ছে দুইটা একটা হচ্ছে আহমদ আর একটা মোহাম্মদ আহমদ আর মোহাম্মদ আহমদ হামদ থেকে ফাইল হয় মানুষ যখন কিছু খাওয়ার পর বলে আলহামদুলিল্লাহ কিছু কাপ পাওয়ার পর বলে আলহামদুলিল্লাহ ঘুমানোর পর জাগানোর পর বলে আলহামদুলিল্লাহ যে কোনো একটা কাজের পরেই মানুষ প্রশংসা করে মূলত প্রশংসা আসেই শেষে আল্লাহ রবীন্দ্র আল্লাহ নবীন ইঙ্গিত করে দিয়েছেন যে আমার নবী শেষ নবী হামদ থেকে এসেছে প্রশংসা পরেই আসে আমার নবী শেষে আসবে আম্বেমের নাম দেখলে যুক্ত কোনো নাম আমি সমস্ত আম্বেকরামের নাম মোফরাত একক্র যুক্ত সেই সুবাদে গোলাম কাদে যায় কারণ তার নাম হচ্ছে মোরাক্কব গোলামে আহমদ আদমাল ইসলাম থেকে হজুর আক্রম সাল্লাম পর্যন্ত যুক্ত কোন নাম করবির নাম নেই মোরাক্ক কোন নাম নেই হজুরম সালকে আল্লাহ রবীন্দিন ইসলাম দান করবেন কোরআন মজিদ দান করবেন এই কোরআন মজিদ আল্লাহ দান করবেন ক্যামত পর্যন্ত জন্মে এই ইসলাম চলবে ক্যামত পর্যন্ত জন্মে সেজন্য ইসলাম পাঠানোর দেওয়ার জন্যে দেওয়ার জন্য এমন ভাবে নবীকে আল্লাহ যেন নবীর মধ্যে কোনালামের আম্মা যান হজরতে আমেনা বলেন আমার মোহাম্মদ যখন মায় আমার পেটে আসলো একদিন আমি স্বপ্নে দেখি আমাকে কেউ যেন ডাক দিয়ে বলতেছে যে আমেনা তোমার গর্বের যে সন্তান আছে সেই সন্তানের নাম মুহাম্মদ রাখবে আবার এদিকে আব্দুল মুতালিব আল্লাহ নবীর দাদার নাম রাখতেছেন মুহাম্মদ অথচ আব্দুল সাথে সাথে সেই মুতালিবেন আলোচনা হয় হয়নি আব্দুল মুতালিব কেন নাম রাখে আব্দুল মোতালিব আল্লাহ নবীর জন্মের সময় ঘরে ছিল না যে মুহূর্তে আল্লাহ নবীর জন্মগ্রহণ করেন তখন আব্দুল মুতালের ছিল হাতিমে কাবার মধ্যে অবস্থায় ছিল। আল্লাহ জন্মগ্রহণ করেছেন যখন খবর পাইলেন তারা তারা আল্লাহ আদর করলেন আল্লাহ নবী কুল নিয়ে চলে গেলেন হেরম শরীফে বাইতুল্লাহ শরীফে হেরম হাতিমে কাবার মধ্যে গিয়ে আল্লাহ নবীকে কুল নিয়ে আব্দুল মুতালের দোয়া করতেছেন এরপরে আল্লাহ নবী কুল নিয়ে বাঈতুল্লাহ শরীফ তাব করে পর আব্দুল মোতালিফ আল্লা নবীকে নিয়ে ঘরে ফিরে আসেন এখন সবাই বলতেছে আব্দুল মোতালিব নাতির নাম কি হবে আব্দুল মোত্তালিব চুক্তাকে হঠাৎ করে বলে যে নাতির নাম হবে মোহাম্মদ এখন সবাই প্রশ্ন করে একে আমাকে কোনোদিন এই নাম তো শুনিনি আব্দুল রেখেছি তবে রাখার জন্য ব্যক্তির নাম মক্কাতে শুধুমাত্র মাত্র জন ব্যক্তির নাম মুহাম্মদ পাওয়া যায় কিন্তু আহমদ নামের একজন ব্যক্তিও ছিল না মুহাম্মদের নামেরও কোনো ব্যক্তি ছিল না কিন্তু যখন একবার প্রশ্ন করা হলো যে আপনার নাম মোহাম্মদ কেন রাখা হয়েছে তখন আদি বলেন আমি আমার একবার রিজ্ঞাসা করেছিলাম যে বাবা আমার নাম মোহাম্মদ কেন রাখলেন তখন আমার পিতা আমাকে বললেন আমরা ছয়জন বন্ধু একবার শহরে গিয়েছিলাম বসরা আর সেখানে একজন পাদ্রির সাথে আমাদের সাক্ষাৎ হলো ওই পাদ্রী আমাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কোন বংশের লোক আমরা বললাম আমরা মক্কা থেকে এসেছি মুজার গোষ্ঠীর আমরা লোক তখন সেই রাহেব বলল তোমরা বড় সৌভাগ্যবান শেষ জমান নবী তোমাদের বংশ থেকে আসবে আর তোমাদের সেই নবীর নাম হলো মোহাম্মদ সেই নবী দুনিয়াতে আসার টাইম হয়েছে তখন আমরা সেই বন্ধু চিন্তা করলাম যেহেতু শেষ জমানার নবী আসার টাইম হয়েছে আবার তার নাম হবে মোহাম্মদ তাহলে আমাদের স্ত্রী যার যার স্ত্রী গর্ভবতী আছে আমরা আমাদের সন্তানের নাম্মদ রেখে দেব আমার হয়। সেই ছয় বন্ধু এসে তাদের স্ত্রী গর্ভবতী ছিল কয়েক কয়েক মাস পর তারা ছয় জনের স্ত্রীর ছয়টা পুত্র সন্তান প্রসব করলো আর তারা ছয় সেই ছয়টা স্যারের নাম রেখেছে মুহাম্মদ। আশা কি তাদের প্রসিদ্ধও ছিল না সেজন্যেই সবাই জিজ্ঞেস করতেছে আব্দুল মুতালিফ তুমি কেমন আনকমন নাম রাখলে তো আব্দুল মুতালিফ বলতেছে আমি কেন রাখছি জানি না তবে আমার অন্তর এসেছে তবে আরেকটা কথা আছে আব্দুল মুতালিব বলতেছে আর হামদতে যদি প্রশংসিত সবাই যার প্রশংসা করে আমি চাই দুনিয়ার সমস্ত যেন আমার নাতির প্রশংসা করে এটা তো আসলে আব্দুল মুতালিবের ফাইসালা নয় এটা তো আমেনার ফাইসালা নয় এটা তো সারং আরা হজুর আকরম সালের নাম যে মুহাম্মদ হবে আল্লাহ অনেক কিছু মিল লিখে দিয়েছেন হিসাব করে দেখলে নামের আল্লাহ মিল আছে শব্দ লেখতে চারটা হরফ লাগে হা আবার মুহাম্মদ লেখতেও চারটা শব্দ লাগে আহমদ লেখতেও চারটা শব্দ লাগে আল্লাহ শব্দ লেখতে তসদিদ লাগে মোহাম্মদ শব্দ লেখ তসদিন লাগে আল্লাহ শব্দের মধ্যে বিন্দুওয়ালা কোন এক্সপট নাই আমার আমার নামের মধ্যেও সেরকম কোন দাগওয়ালা কোন হরফ বিন্দু বিন্দুওয়ালা কোন হরফ নাই আমার হাবিব তোমার জাতের মধ্যেও তোমার চরিত্রের মধ্যেও বিন্দু পরিমাণ কোন দাগ নাই সেজন্য তোমার নামের মধ্যে বিন্দুওয়ালা কোন হরফ নাই আবার শুধু নয় আল্লাহ আরো ইঙ্গিত করে দেন হাবিবুক আমার হবে মহলুকের মধ্যে সবচেয়ে দাম আমার পরে আল্লাপাক ইঙ্গিত করেছেন আল্লাহ শব্দের তসদিদ এসেছে লামের মধ্যে আর মুহাম্মদের মধ্যে তসদিদ এসেছে মিমের মধ্যে আর ধর সারা লামের পরেই মিমের স্থান ফা কফ লাম, মিম আরবি মেরস্তান্লাবাক মুহাম্মল এনেছেন লামের পরে আল্লাহাক ইঙ্গিত করেন আমার হাবিব আমার নামের পরে সম্মানের পরে স্থান আল্লাহ আর ইঙ্গিত করেন হুজুর আকরম সালের নামের চারি হরফ আর দুনিয়ার যত বড় বড় জিনিস দেখা যায় যত বিধান দেখা যায় সবগুলোর মধ্যে মোটামুটি প্রাইটের মধ্যে চারি হরফ আল্লাহ শব্দের মধ্যে চারে হরফ মুহাম্মদ শব্দ শব্দ লেখত রোজা লেখত আবার কালামে কালমা সবগুলোর মধ্যে চার হরফ যুক্ত দেখা যায় হুজুর আকরম সাল নাম যে মুহাম্মদ আল্লাহ শব্দ লেখতে গেলে अल्लाह शब्द बोलते गानुषर दोनों ठोट फाक अल्लाह फाक इंगित करें अल्लाह शब्द बोलने जे रखम ठोटे फाक फरक दूरत चले आसे हमें जेहेतु खाले তোমরা যেহেতু মহলুক খাখার মহলুকের মধ্যে অনেক দূরত্ব আছে সেজন্য আল্লাহ বলতে গেলে দূরত্ব চলে যায় আবার এই দূরত্ব আমার নবী মুদুল রসুল আল্লাহ বলতে গেলে দনো মিলে যায় আল্লাহ ইঙ্গিত করেন তোমার তোমরা আর আমি অনেক দূরত্বে এর মধ্যে তোমাদেরকে মিলে দেবে মুুল্লাহ সাল্লাহ আলহু আল্লাহ আলাই আল্লাহ নবীর সাথে সম্পর্ক ওলামায়ামের আল্লাহ নবীর উত্তর শুরু অলমায়াম সেজন্যের যত বড় বড় পদবী দেখা যায় সেই পদবীর সাথে আল্লাহ নবীর নামের মিমের সাথে মিল আসে মুহাম্মদ শব্দ শব্দ মিম মুহাদ্দেশার পতম শব্দ মিম মুহাম্মদ শব্দ প্রথম শব্দ মিম মুহাস্ত শব্দ পতম শব্দ মিম মুহাম্মদ শব্দ পতম শব্দ মিম মুআ সদ্দার পথম শব্দ মিম মুহাম্মদ শব্দার পতম শব্দ মিম মুফতি শব্দের পতম শব্দ মিন মুহাম্মদ শব্দর পদম শব্দ মিন মুকর শব্দের পদম শব্দ মিন মুহাম্মদের পথম শব্দ মিন মুহাক্কিকের প্রথম শব্দ মিম প্রথম শব্দ মিম প্রথম শব্দ মিম মুহা প্রথম শব্দ মিম প্রথম শব্দ মিম মুহাম্মদের প্রথম মসজিদের প্রথম শব্দ মুহাম্মদের প্রথম শব্দ মিম প্রথম শব্দ মিম প্রথম শব্দ মিম মক্কার প্রথম শব্দ মিম মুহাম্মদের প্রথম প্রথম শব্দ মিম প্রথম শব্দ মিম প্রথম শব্দ মিম প্রথম শব্দ মিম প্রথম শব্দ দুনিয়ার মধ্যে আমার উত্তরশীল থাকলে একমাত্র আসবে এখানে ইঙ্গিত এই হাদিস শরীফা আছে আল্লাহ নবী ফরমানবীলাম العلماء ورسة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا دنهما وإنما ورس العلم فمن أخذه أخذ بحظ غافر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান দুনিয়ার মধ্যে যারা হক কানে ওলামায়ে کرام হবে তারা হবে আমি আমি নবীর উত্তরে শরী আর আমি নবী समस्त আম্বেকরাম দুনিয়ার মধ্যে কোন ধন সম্পদ রেখে জান নাই ওয়া আল্লাম ইউরিসু দীনা রা ওয়ালাদের হামা আম্বেকরাম কোন ধন সম্পদ রেখে জান না কোন টাকা বসে রেখে জান না আম্বেকরাম টাকা বসে রেখে গেল সেগুলোর কোন উত্তর হয় না কারণ হাদিস শরীফে আল্লাহর নবীর কোন দন সম্পদ রেখে গেলে কেউ পায় না সেগুলো বাইতুল মালে চলে যায় এখনাম যে আমি একরমের উত্তর সূরী কিসের উত্তর সূরী ও আল্লাহ আল্লাহ নবী দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান যে সম্পদ সেই সম্পদ হচ্ছে শরীয়ত সেজন্যই তো আল্লাহ রহমতুল্লাহ আলী বলেছেন দুনিয়ার সম্পদ যে অর্জন করতে পেরেছে সে এত বড় একটা সম্পদ পেয়েছে তাত্তে সম্মান আর কেউ হতে পারে না যারা তালিম পড়েছেন তারা কি বলেছেন মধ্যে সম্মানী ব্যক্তি থাকলে একমাত্র কেন দুনিয়ার যত পদ আছে সবচেয়ে বড় পদ এলমের পদ দুনিয়ার সমস্ত পদ মর্যাদা যেখানে গিয়ে শেষ হবে রিলমের মর্যাদা সেখান থেকে মাত্র শুরু হবে কারণ দুনিয়ার যত ডিগ্রি যত পদবী আছে সমস্ত পদবী এগুলোর সম্পর্ক হচ্ছে হায়াতের সাথে যতক্ষণ চোখ খোলা আছে এতক্ষণ পর্যন্ত সেই পদগুলি কাজে আসবে মাত্র চোখ বন্ধ হয়ে গেল মানুষকে কবর রেখে দেওয়া হলো এখন তার এমএ এ ডবল এম এ যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি সবগুলি শেষ কোনো মানুষ যদি মারা যায় আর তার ব্যারিস্টারের ডিগ্রি যে তার সাথে কবর ঢুকিয়ে দেওয়া হয় সেই ব্যারিস্টার সাহেব যদি সেই মাস্টার সাহেব যদি সেটা তার ডিগ্রি উঠে ধরে ফেরাজ যদি আগে বাড়ি একটা দেওয়ার কথা ছিল এখন কেটে দেবে দুনিয়ার সমস্ত পদমর্যাদা দুনিয়ার সমস্ত ডিগ্রি শুধুমাত্র একটা জিনিসের জন্যে সেটা হচ্ছে মানুষের পেট প্যাট ছাড়া অন্য কোন কিছুর জন্য দুনিয়ার কোনো ডিগ্রি নেই আর দুনিয়ার পদের মধ্যে আখ্রাতের কোন পদ নেই যত পদ দেখা যায় সবগুলো পথ সেই জন্য খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী সবগুলো কৃষির মন্ত্রী সবগুলো প্যাট মন্ত্রী সবগুলো প্যাট মন্ত্রী আখড়াতের জন্য কোনো মন্ত্রী নেই ধর্মের জন্য কোন মন্ত্রী নেই আবার ধর্মমন্ত্রী একটা আছেন নাম কেউ আস আবার এমন ধর্মমন্ত্রী যে ধর্মমন্ত্রী ধর্ম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ এটা হচ্ছে আমাদের অনেক বড় ভালো কোভাল না খোরা কোভাল কোনটা বল যেই দেশের মানুষ সাথে সিয়াশি যান মুসলমান যেই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে যেই দেশের মানুষ ধর্মকে ভালোবাসে ধর্মকে ভালোবাসে না জ্বলন্ত প্রমাণ ना नाम जरा पेपर पत्रिका पढ़े देखे पत्रिकार मध्य गत परशुदिन आगे दिन की मानिकगंज गिर नामक जगह हिंदू मास्टर ক্লাস টেনের ছাত্রদেরকে পড়াইতেছে আর সেখানে হঠাৎ করে কথা আসলো কোরআন শরীফের কথা আর তখন সেই মাস্টার বলতেছে যে কোরআন এটা কোন আল্লাহর কিতাব নয় এটা হচ্ছে মানব রচিত সাধারণ একটা বই কোরআন মানবরচিত সাধারণ একটা বই আবার এত জঘন্যতম কথা সে বলেছে শরীরের পশন খাওয়া হয়ে যায় সে আরো বলেছে তাই ইসলামের নবী মুহাম্মদ তার মায়ের বিবাহের সাথে জন্ম হয়েছে কত বড় বি কেমন বিশ্বাস ঘাতক মুসলমানদের দেশের মধ্যে বসবাস করে মুসলমানদের নবী সম্পর্কে আলোচনা আর ছাত্রদের সামনে যখন নাকি বলে তখন ছাত্ররা প্রতিবাদী কণ্ঠে দাঁড়িয়ে গেল শিক্ষকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আর তখন সেই শিক্ষক মহোদয় তাদেরকে ব্যত্রাঘাত করল তারা কেন দাঁড়াইলো তারা যখন বাহিরে চলে গেল বাহিরে তখন আন্দোলন শুরু হয়েছে মিছিল শুরু হয়েছে মানুষ তো সেটা বরদাস্ত করবে না মানুষের চোখে ধুড়া দেওয়ার জন্য প্রশাসন কিছু গিয়ে সে ক্ষমা চেয়েছে বলতেছে আর তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে এরকম বরখাস্ত করলে হবে না তাদের সাহস অনেক বেড়ে গিয়েছে এই সমস্ত অশব্যদের প্রকাশ্যে তাদের বিচার হওয়া উচিত আল্লাহ নবীর শাহ নবী আদী করবে কোরআন সম্পর্কে এরকম সরকার প্রধান থেকে সাধারণ পর্যন্ত এগুলো হচ্ছে সবচেয়ে বড় দুঃখাস তোমরা যদি ক্ষমা চাও আবার ছাত্রদের বিরুদ্ধে কেস কেন করা হয় তোমরা যদি ক্ষমা চাও দ্বিতীয়বার মিটিং করার অনুভূতির জন্য মাঠ কেন দেওয়া হয় না হোক আল্লাহ নবীর জন্মে কব হয়েছে আব্দুল মোতালিবাশকতা প্রত্যেকটা সিরাপ গ্রন্থে প্রত্যেকটা ইতিহাসের কিতাবের মধ্যে তাদের বইয়ের মধ্যেও তো আল্লাহ নবীর জন্ম আল্লাহ নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার ছয় মাস পরে হয়েছে আল্লাহ নবীর এই বিয়ে কি সে বরযাত্রী ছিল নাকি হুজুর আক্রম সাল আলহিম আল্লাহ নবীর বাবার বিয়ে যে অনুষ্ঠান হয় আল্লাহ নবীর বাবা আল্লাহ নবীর দাদা আব্দুল দুনিয়ার মধ্যে আসলে সারা দুনিয়া শস্য শ্যামল হয়ে যাবে আল্লাহ সেটা ইঙ্গিত করার জন্যে নবির মায়ের বংশ এমন একটা বাছাই করেছেন যে এই বংশের নামের অর্থই হচ্ছে শস্য শ্যামল আবার সেই বংশ থেকে নবীর মাকে কে আল্লাহ আগে বাসাই করেছেন নবীর বাবাকে জন্য নবীর শাহনের সাথে মিলবে না তাদের নামের সাথে সেজন্য সেই বংশের মধ্যে একটা মহিলা ছিল তার নাম ছিল হনসা বড় সুন্দরী মহিলা ছিল খুব দানবিরও ছিল দানশীল ছিল দনির দুলালি ছিল এবং ধার্মিকও ছিল আরেক মহিলা ছিল নাব্বা আরেক মহিলা ছিল নাব্বা তারাও অনেক বড় দর্ধ্বনি দুরালি ছিল সুন্দরীয় ছিলশীল ছিল এবং তারা ধার্মিক ছিল নবীর মা হলে হতে পারত আল্লাহ করতে পারতেন কিন্তু এমন একজন মেয়েকে বাসাই করে যে মহিলার নাম হচ্ছে আমেনা আর আমেনা মানে আমানতওয়ালা আল্লাহ ইঙ্গিত করেন সারা দুনিয়ার জন্য আমি যে আমানত রেখেছি সেই আমানত দুনিয়াটা আসলে আমেনার ঘরে আসবে আল্লাহ নবীর শান আমরা আজকে সম্মিলন করি সম্মিলন করেছিলেন। একটা সম্মিলনের বিষয়বস্তু ছিল শানবীয় সম্মিলনের শ্রোতা ছিল আম সাধারণ সারা দুনিয়ার সমস্ত মানুষ সারা দুনিয়ার সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহ রব্লা আলমেন জিজ্ঞেস করেছিলেন আল্লাহ ভাগ নিজেই বক্তা তোমাদের রব রিক শ্রোতা সারা দুনিয়ার জনসাধারণ আর বক্তা আল্লাহাক নিজে বিষয়বস্তু সান রুবিয়ত আল্লাহ ভাগ আর একটা সম্মিলন করলেন যেই সম্মিলনটা বড় আজীব সম্মিলন যার শ্রোতা সাধারণ কেউ নয় আল্লাহের বাঁচাইকৃত ব্যক্তি আল্লাবাক নিজেই সভাপতি হয়েছেন সমস্ত আম্বি একরামকে শ্রদ্ধা বানিয়ে আল্লাহাক রেসালত প্রকাশ করতেছে আল্লাবাক ঘোষণা দেন সেই বিষয়বস্তু কি ছিল তু কম কিতা দাহে মা আমার রসুলের জামাত আমার আম্বা এক জমাত আমি তোমাদেরকে কিতাব দান করব। আমি তোমাদেরকে রেসা করব। আমি তোমাদেরকে তোমরা যেই কিতাবের কথা বলবে তোমরা যেই ধর্মের কথা বলবে সেগুলার স্বীকারোক্তি দেবে তিনি বলা যাবেন যে আগের নবীরা হক ছিল আগের কিতাবগুলি হক ছিল এখন তোমাদের দায়িত্ব তোমাদেরকে আমি জড়ু করেছি একটা ওয়াদ নেওয়ার জন্যে আমার আম্বা একরাম তোমরা বলো আমার সেই নবীকে তোমরা যদি আমার শেষ জমান যদি তোমরা পাও আমার নবীর ভোর তোমাদের ইমান আনতে হবে এবং ওনাকে তোমরা সাহায্য করতে হবে আল্লাহ বলেন তোমরা পার করেছো যদি আমরা পেয়ে যাই আমরা তাকে সাহায্য করব। আমরা তারপরে ইমান আনলাম এবং আমরা ঘোষণা করব। তিনি আসার কথা আল্লাহ রাবুল্লাহ আলমিন এরপরে আরো মজবুত করতেছেন সে কটুক্তি করে সেই নবীর জন্ম মায়ের বিবাহের ছয় মাস আগে হজুরের মার বিবাহের জন্য আব্দুল মোত্তালের প্রস্তাব নিয়ে গেলেন আমানার জন্য প্রস্তাব দিল एक अनुष्ठान मुतल विवाहार चाचा तो बुन हाला केब्दुल्लाह नबीर माना के विवाह ছিল উম্মে কাতাল একদিন আবদুল্লাহ কে দেখে আল্লাহ নবীর বাবাকে দেখে আল্লাহ বাবার দিকে তাকিয়ে রয়েছে আর তাহার গোপনে ডাক দিল ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ তুমি আমার সাথে অবৈধ কাজ করো আব্দুল মুতালিব সেখান থেকে চলে গেল সেই আব্দুল মুতালিবের সাথে আমার বিয়া হওয়ার কিছুদিন পর আবার সেই উম্মে কাতালের সাথে ওরা কাবেন বোন আবদুল্লা সাক্ষাৎ হয়ে গেল প্রস্তাব দিয়েছিলাম আমি কোন দেশ মহিলা নয় আমি কোনো তবে তোমার অরুে আসবে সেজন্য আমি চেয়েছিলাম তোমার সেই সন্তান আমার পেট ধারণ করে সেজন্যই তোমাকে বলেছিলাম খুব প্রস্তাব দিয়েছিলাম হেজুর আক্রম সাল আলহি ওয়াসাল্লাম মায়ের পেটে নে। আর আমেনা বলে যখন না আমার পেটে আব্দুল আসে মায়ের পেটে যখন সন্তান আসে তখন মায়ের পেট আস্তে আস্তে উঁচু হয়ে বড় হতে থাকে এবং মায়েরা শান্তি ঘুমাইতে পারে না কিন্তু আমেনা বলে আমার সন্তান মোহাম্মদ আমার পেটে 10 মাস ছিল আমি কোনোদিন অনুভব করতে পারিনি যে আমার পেটে কোনো সন্তান আসে কোনো মহিলা দেখলে বুঝতে পারতো না যে আমেনা গর্ভবতী পেট যেরকম ছিল সেরকমই ছিল আমার ছেলে আগে বিভিন্ন প্রজ্লিত হয়ে যায় সারা দুনিয়া আমার সাথে আলোকিত হয়ে যায় এক সময় দেখে একটা আলো ফুটে গেল বসরার সমস্ত দালান বিল্ডিং আমার চোখের সামনে চলে আসলো আমি একদিন বান্ধবীদেরকে বললাম কিছু বুঝতেছি না আমি গর্ভবতী হওয়ার পর থেকে জিন্নাতের ছায়া পরে জিনের উপদ্র বেড়ে যায় তো তুমি যেহেতু এখন গর্ভবতী সেজন্য জিন্নাতের কিছু উপদ্রব তোমার উপর পড়েছে তুমি একটি কাজ করো ওই কি কাজ আমরা পেটে যখন সন্তান আসে জিন্নাতের উপদ্রব থেকে বাঁচার জন্য বিধর্মীদের মধ্যে বিধর্মী থেকে এখন মুসলমানদের এসে এসেছে আর এখন আমাদের মুসলমানদের মধ্যে অনেক জায়গায় পাওয়া যায় যখন ছেলেকে ছেলেকে নতুন বিয়ে ঘোরায় সেের বিবি সেলের স্ত্রী ঘরে আনে তখন শাশুড়ি স্ত্রীর হাতে পুত্রবধুর হাতে তার লোহা দেয় করে তোমার বালিশের পাশে রাখবে সাথে সাথে রাখবে সে বলে আমা কেন যদি হঠাৎ রাত্রের ঘর থেকে বাহির হতে হয় এই লোহাটার সাথে রাখবে বলে আমা কেন লোহাটার সাথে থাকলে তোমাকে ধরবে না উজবিল্লা তাহলে জিনবুত থেকে বাঁচায় লোহা না আল্লাহ যদি মনে করা হয় জিন্নাত জিন্নাত থেকে জিন্নাত্র থেকে বাঁচার জন্য লোহা যথেষ্ট এই কথাটা শিরিক হবে না লোহা লাগাই সেদিনে আমি স্বপ্ন দেখি রাত্রে এক বুজুর্গ চেহারাওয়ালা নুরানির চেহারাওয়ালা অনেক দাড়ি অনেক উঁচু লম্বা একজন ব্যক্তি আমার সামনে হঠাৎ করে এসে দাঁড়িয়ে গেলেন এসে গলার মধ্যে লোহা ধারণ করেছি আমার উপর যেন চিন্নাতের কোন আসরে না পরে আর আপনি আমার এই সন্তানকে ধ্বংস করতে চান সেই বুজুর্গ ডাক দিয়ে বললেন যে ও আমেরা আমি চাই তোমার পেটের মধ্যে আমার একটা সন্তান আছে যেই সন্তান দুনিয়াতে আসলে সিরিকে দুনিয়া থেকে বিদায় করে দেবে আর সেই সন্তানকে তুমি পেটে নিয়ে তুমি সিরিখ কিভাবে করবে আমার সেটা বরদাস্ট হচ্ছে না সেজন্য আমি তোমার গলাতে সেই লোহা ফেলে দিলাম তখন বলে আপনাকে আপনাকে না তখন তিনি বলে আমেনা আমি হচ্ছে তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসাল হুজুর আকাম সাল আলাই আসাল্লাম কেন শুধু আল্লাহ নবীর মাকে পর্যন্ত আল্লাহ হেফাজত করতেছেন আর এই অসভ্য বর্বর সে বলতেছে আল্লাহ নবী যার সন্তান এমন আতরা সেন্টের গ্রাম তার শরীর থেকে পাওয়া যায় যে সেন্ট আমরা আতরে কোনো মক্কাতে কোনোখানে পাই না এই আমেনা বিধবা মহিলা তাকে এগুলো কে দেয় সেগুলো পাই কোথায় সমালোচনা চলতেছে আল্লা সতর্ক করে দাও এখন একটু সে বিধবা আবার তার পেটে সন্তান আছে এই অবস্থায় আতর ব্যবহার করা ভালো না মানুষ সমালোচনা করতেছে আল্লা নবীর দাদি বলে আমি আমার বৌ সামনে আমার সামনে কয়েকবার গেলাম কিন্তু আল্লাহ তার চেহারায় এই গর্ভবতী হওয়ার পর থেকে এমন একটা রোগ দান করেছেন তার দিকে আমি কোনো কথা বলতে আমি সাহস করি না আব্দুল দিলাম। আদর করে কাছে ডাকলাম দেখে বলতে বললাম যে বৌমা তুমি গর্ভবতী মেয়ে আবার তুমি বিধবা তোমার স্বামী দুনিয়ার মধ্যে নেই তুমি যে আতর্সেন ব্যবহার করো মানুষ খুব সমালোচনা করতেছে এগুলো আতর্সেন ব্যবহার করা ঠিক না আমেনা আব্দুল মুতালিবের কথা শুনে বসে বসে কানতেছে আব্দুল মোতালিব বলে যে আমেনা তুমি দেখলে আমি তো কোনোদিন বাজারে যাই নাই আপনার ছেলে মারা গিয়েছে আমি বাজারে যাওয়া দূরে থাকুক আতর সেন লাগানো দূরে থাকো। কিন্তু আমি এই পর্যন্ত কোনোদিন আতর তো দেখিও তবে একটা কথা আপনাকে অল্টা হচ্ছে আপনি কি মনে করেন জানিনা আমার কথা শুনলে হতো আমাকে পাগল মনে করতে পারেন আমি অনুভব করেছি যেদিন আমার এই এই সন্তান সন্তান এসেছে। আসার পর থেকে আমার থেকে সুগন্ধি ছড়াই শুধু আমি করেছি। আমি যখন নাকি কুয়াতে কুফে পানি আনতে যাই তখন দেখি যে একটা মেঘ আমাকে সায়া দিয়ে দিয়ে চলে যায় ক বাবা শুধু এতটুকু নয় আমি যখন কোন পাহাড়ের পাশ দিয়ে যাই আমার মনে হয় যেন পাহাড় আমাকে সালাম করতেছে। আমি যখন কোন গাছের পাশ দিয়ে যায়। আমার মনে হয় এটাকে এরহাস বলা হয় হজুর আকরম সাল আলাই আল্লাহ নবী দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবেন মহিলারা যখন প্রসব বেদনা শুরু হয় আল্লা হজরত আব্দুর রহমানহুর মা আর একটা মহিলা হচ্ছেন হজরতে আস রাহুর মা এই দুইজন মহিলা আল্লাহ নবীর মাকে সেবা শুশ্রূয়া করতেছে তখন বাতি একটা চারাক ছিল আর চালাগের দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন আহমেদা বলে এরকতম চারাক ছিল যে পরিমাণ আলো ছিল চারাগের পর অন্ধকার হয়ে গেলো আমার মোহাম্মদ জন্মের সাথে সাথে পুরা করার বেশি আলোকিত হয়ে গিয়েছে হজরত আহমেদা বলে আমার ঘরে মেয়ে ছিল দুইটা আমি হঠাৎ করে দেখি মহিলা আমার ঘরে ঢুকে গেল সুন্দরী সুন্দরী মহিলা অনেক উঁচু উঁচু এক মহিলা বললো আসিয়া রাজিয়াল আর এক মহিলা বললো আমার নাম হচ্ছে মরিয়ম রাজিয়াল আর এই যে মহিলা দেখতেছেন এগুলো হচ্ছে যে বৃহস্পতি কতগুলো আল্লাহ তোমার জন্য নার্সিং পাঠিয়ে দিয়েছেন নার্সের ব্যবস্থা করে দেয় মা তো কষ্ট পায় কিন্তু যখন নাকি সন্তানের চেহারা দেখে মা সমস্ত কষ্টের কথা ভুলে যায় আমেনা বলে যে আমার ছেলেকে আমার একটু করে দেখাও হজুর আকরাম সাল্লু আলিউ আসাল্লামের দিকে আমেনার দূর থেকে তাকাইলেন আর যেই মাত্র তা তখন দেখেন যে হজুর আকরম সাল্লা আলিয়াসাল্লাম সেজ অবস্থায় পরে আসেন দুনিয়ার সমস্ত সন্তানরা জন্ম হওয়ার সময় সীতে জন্ম হয় আর আল্লাহ নবীর জন্ম হওয়ার সময় সেষ দাবস্থায় জন্ম হয় দুনিয়ার সন্তানরা জন্ম হওয়ার পরে কান্নাকাটি করে আর আল্লাহ নার পরে শব্দ বলে আসিলা তাহলে আল্লাহ নবীর জন্মের মত কি কারো জন্ম হবে তাহলে মিলাদ মানে নবীর জন্ম মিলাদ মানে নবীর জন্ম তো মিলাদ মানে নবীর জন্ম নবীর জন্মের মতো কাহারো জন্ম তো হতে পারে না তাহলে মিলাদুলনী ফালন করবে কেন মিলাদুল নবী পালন করতে পারে না বেশির চেয়ে বেশি নবী আলোচনা করা যেতে পারে নবীর জন্মের বৃত্তান্ত আলোচনা করা যেতে পারে নবীর জন্ম এটা আলোচিত বিষয় নবীর জন্ম সেটা পালনীয় বিষয় নয় এখন যদি বলা হয় নবী ফালন করো মিরাদী ফালন কেমনে করে আল্লাহ নবীর জন্মের পরে নবী জন্ম হয়েছেন সে তার ইচ্ছায় সে আল্লাহ একবার কবি রা দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করার সময় তারা তো কান্নাকাটি করে আল্লাহ নবীর জন্মের সাথে সাথে বাইতুল্লেশরীফের মূর্তিগুলি উগুর হয়ে পড়ে গিয়েছিল আমরা তো জন্মের পরে গর একটা দগাল থেকে একটা পাতি তো পড়ে যায় না আল্লাহ নবীর জন্মের সাথে সাথে সিংহাসন তাদের যে রাজ ঝরে পড়ে গিয়েছিল আমাদের জন্মের সাথে সাথে তো পাতাও ছিঁড়ে পড়ে না আল্লাহিত আগুন গিয়েছিল কাহার জন্মের পরে তো একটা মোমবাতিও তো নিবে না তবীর জন্মের মতো জন্ম হবে কেন মিরজুন্নবী ফালন কেন করে এখন তো বলেন মিরজুন ফালন করো সিরজুন নবীতে লাঠি মারো রোজা রাখেন হাদিস শরীফা আছে হেজুর আকরাম সাল আলি আসালাম প্রতি শুক্রবার রোজা প্রতি সোমবার রোজা রাখতেন কেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আপনার সোমবার রোজা কেন রাখেন আল্লাহ দিচ্ছেন যেদিন আমি নবী দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন সোমবার আল্লাহ নবী জন্য সোমবার রোজা রাখেন আচ্ছা রোজা রাখার অর্থ উহুবাস না বেশি খাওয়া উহুবাস আল্লাদিন ছিল আবার সেদিন এক ব্যক্তি এক বক্তা এক জায়গায় ওয়াজ করতেছিল এখন এমন একটা সময় আসছে এখন মানুষ কুকুর বিড়ালের পর্যন্ত বার্থে পালন করে শব্দ বলতেছে মানুষ এখন কুকুর বিড়ালের বার্থ ডে পালন করে জন্মদিবস পালন করে আর আমরা নবীর জন্মদিবস পালন করলাম নাকি দোষ হয়ে যায় নবীর জন্মকে দিলুর কুকুর বিড়ালের জন্মের সাথে মানুষ কুকুরের জন্মদিব মারাত্মক আকরাম সাল আলহামের শান্তি সেটা হলো তা নাকি নবীর সম্মান আল্লাহ নবীর সম্মানে কাফের মিরা পর্যন্ত কবিতা বানায় আর এক হিন্দু কবি জগন্নাথ নবীর শাহ এক যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এমন সুন্দর একটা কবিতা সে বানিয়েছে ইন্ডিয়ার কবি কবি জগন্নাথ আল্লাহ নবীর একটা কবিতা বানায় সে বলে ও আয়া জিনু জরুরি ও সে বলে। সারা পৃথিবী বেচাইন হয়ে গিয়েছে ও আয়া আনে কি হক হিন্দু কবি আল্লাহ মুহর খান রহমতুল্লাহ নবীর শানে কত সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেন দিয়ার সরবতা হু دہلیز چومتا ہوں ঘুমতা হবি সালামত পিলা আল্লা শানদনী রহমতুল্লাহ আল্লাহ নবী রৌজার পাশে আল্লাহ নবী রৌজার পাশে বসে বসে বুহারি শরীফের দলস দেন আর হাদিস প্রবরওয়ালা এই হাদিস বলেছেন পাশ থেকে হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইকে ধরে নিয়ে চলে যাচ্ছেন আর তখন হোসাইন আহমদ মদনী আল্লাহ নবুল নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কামতেছেন আর বলতেছেন দমকা রে রোজে কামঞ্জার চমকতা দমকতা তে রোজে কনজর সালামত রে তে রোজে কি জালি হামে আতা হো শোক আবুজর হামে बलाली বে বলা রসুল্লাহ আপনার রোজার পাশে বসে বসে অনেকদিন গোহা দিশিয়েছি আপনার রোজাকে পাহাড় দাঁড়িয়েছি নিয়ে যায় আমাকে তারা হত্যা করে দিচ্ছে না পারে আশেখের রসুল তাদেরকে বলা হয় আশেখের রসুল তারাও না আহ আশেখের আমরাও আশেখের রসুল কিন্তু তাদের আশেকের রসুলের প্রমাণ আর সেই হোসেন আহমদ রহমতুল্লাহ সম্পর্কে বলা হয় তাহলে রহমতুল্লাহ সম্পর্কে বলা হয় আর ওরা নাকি আমি আল্লাহ আল্লাহর নাম তো তারা বলছে ওয়াহাবি ওয়াবি মানে তোমরা আল্লাহ তোমরা আল্লাহ তোমরা আল্লাহ আল্লাহ উদিন মুখ দিয়ে বাহির করতে যায় তোমরা তোমরা আল্লাহ ভালো কথা তাহলে কি বললো তো এরা যদি কুত্তা বিড়ালের বার্ধে পালন করে আমার নবীর বার্ধে পালন করতো দেখিস আবার বলতেছে কল্লাবীর জন্মগ্রহণ করেছেন আল্লাহ নবীর জন্মগ্রহণ করার পরে আবু আহ আল্লাহ নবীর জন্মদিবস পালন করে আপনার বাকিটা জন্মগ্রহণ করেছে আপনার ঘরকে আলোকিত করে ফেলেছে এমন সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করেছে যে পুরা দুনিয়া তার সামনে মলিন হয়ে যাবে আবুল আহাব যখন নাকি সুসংবাদ শুনলো ওই বাঁধি যে খবর বলল সেই বাঁধিকে হাতে ইশারা করলো হাতে ইশারা করল আবদুল্লা আবুল হাতে ইশারা করা মানে তোমাকে আজাদ করে দিলাম তুমি যেহেতু আমাকে এত বড় সুসংবাদ দিয়েছ আমার বাতিজার জন্মের কথা বলেছো তোমাকে চিরজীবনের জন্য আজাদ করে দিলাম সেটাকেই বলতেছে আবুল আহাব আল্লাহ নবীর জন্মদিবস পালন করেছে আমি খুব ভালো কথা জন্মদিবস পালন করে তো ভালো কথাই তা আপনারাও পড়ানোর অসুবিধা কি জন্ম দিবসের উপর জন্মের উপর কেউ কি খুশি হয় না নাকি সবাই তো খুশি হয় কিন্তু যখন কুশিয়ার বেদনা একসাথে জমা হয়ে যায় তখন তো কুশিয়ার খুশি থাকে না আরে এই বছর উদাহরণস্বরূপ বলতেছি। আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের যেদিন মৃত্যু সেদিন খালেদা জিয়ার জন্ম কথা ঠিক না ঠিক পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু খালেদা জিয়ার জন্ম আওয়ামী লীগ বলেছে সেটা সুখ দিবস আর বিএনপিরা বলতেছেন আমাদের খুশির দিন আমাদের নেত্রী সেদিন জন্মগ্রহণ করেছে কিন্তু আওয়ামী লীগ মহোদয়গণ তারা বিএনভিদেরকে সেদিন কোনো উৎসব করতে দেয় নাই কারণ সেদিন জাতির সুখ দিবস বলতেছে সেদিন আমার উৎসব কেন পালন করবে আর যেদিন শেখ মুজিবের জন্ম জন্ম মৃত্যু দিবস হয় সেদিন হালদা জিয়ার জন্মদিবস হইলেও কুশি পালন করতে পারে না কারণ কুশিয়ার বেদনা একসাথে জমা হলে সেটা সেদিন আর কুশি থাকে না সেটা তোমাদের তোমাদের পরশান হতে হবে আর নবীর যেদিন জন্ম হয় সেদিন নবীর অবঘাত হয় বারো নবী লী জন্ম হইয়াও তাকে নবী জন্ম দুনিয়া থেকে জানিয়েছেন কোন তারিখ বারো তারিখ তো যেদিন জন্য জন্ম সেদিনে ওফাত কি খুশির দিন না বেদনার দিন তো সেদিন তোমরা আবার খুশি কেন ভালন করো খুশি কেন ভালো করো আবুল আহাব করেছে ভালো কথা আবুল আহাব তো করেছে আবুল আহাব কি বেহেশিনা জাহান্নামি জাহান্ন আবুল আহাব যদি জন্ম দিয়ে ফালন করে জাহান নামে যা তুমি তাহলে আবুল আহ অনুসরণ করে জাহান নামে যদি যাও রেখে হজুর আকাম সাল আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এখন আল্লাহ নবীর নাম কি বলেছিলাম মুহাম্মদ হাদিস শরীফা আছে আরে হজুর আকম সাল আলী ওয়াসাল্লামর নাম তো বরকত আছে আল্লাহ হাদিস শরীফা শাহ ফরমান আমি আল্লাহ আজাদ দেব না যার নাম তুমি মোহাম্মদের নামের সাথে মিলে যা নবীর নামের মধ্যে যদি এই বরকত থাকে নবীর তরিকার মধ্যে কি বরকত থাকবে হুজুরা খান সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এখন আসেন चल रोहिक दान कर হাট হাজারী চট্টগ্রাম